আবু হুরাইরা রজাল্লাহ হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাসাল্লাম জুমার দিন সম্পর্কে আলোচনা করেন এবং বলেন এ দিন এমন একটি মুহূর্ত রয়েছে যে কোনো মুসলিম বান্দা যদি এ সময় সালাতে দাঁড়িয়ে আল্লাহর নিকট কিছু প্রার্থনা করে তবে তিনি তাকে অবশ্যই তা দিয়ে থাকেন এবং তিনি হাত দিয়ে ইঙ্গিত করে বুঝিয়ে দিলেন যে সেই মুহূর্তটি খুবই সংক্ষিপ্ত